সালমান ইবনু আমির আদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত সালমান ইবনু আমির রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকার জন্তু জবে করো এবং তার অসূচি অর্থাৎ চুল নখ ইত্যাদি দূর করে দাও